ডিগির কোন মানুষ চিরস্থায়ী বাসিন্দা দুনিয়া। আপনাদের জনের কোন মানুষ দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা তোমরা এখানে বাসিন্দাও এখানে একটা ডিউটি করার জন্য আস তার জন্য একটা নির্ধারিত সময় সীমা আছে তোমার জীবনের যতদিনের হয়াত নিয়ে তুমি দুনিয়াতে আসছো ততদিনের ভিতরে তোমাকে এই ডিউটিটা পালন করতে হবে পালন করতে পারলে চিরস্তরী সুখ শান্তি আর রূপ বিলাসের তুমি পড়তে পারবে যে সময় সীমা নিয়ে তুমি নির্ধারিত সময় নিয়ে তুমি দুনিয়াতে আস এর ভিতরে যদি ডিউটিটা পালন না করো ঘুমাইয়া দেখো তাহলে চিরস্তরী সুখ শান্তি আর ভূপ বিলাসের জান্নাত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে এই কথাটা স্মরণ করাইয়া দেওয়ার নাম কথাকে স্মরণ করাইয়া দেওয়ার নাম কি দুনিয়ার মানুষের গুমন্ত অন্তরকে পরকাল সম্পর্কে সচেতন করাইয়া দেওয়ার নাম জাগ্রত করাইয়া দেওয়ার নাম তুমি এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবে না চিরকালীন জীবন হবে তোমার পরকালের জীবন সেই জীবনকে সুখময় করতে হলে। সেই জীবনকে আনন্দময় করতে হইলে দুনিয়ার জীবন ফুরাইবার আগে আগেই তোমাকে কতগুলি বিউটি পালন করতে হবে এই বিউটি পালন সম্পর্কে মানুষের অন্তরকে সচেতন করাইয়া দেওয়ার নাম নাম কি আমাদের দেশে ও আজ বেশি হয় আমার কাছে যেন মনে হয় ও আজ বেশি বেশি হয় না আমাদের দেশে ওয়াজ খুব কম হয় বেশি বেশি আওয়াজ হয় ওয়াজ কম হয় আওয়াজ বেশি হয় অনেকে বলে আমাদের দেশে ওয়াজ বেশি বেশি হয় আমার মানে হয় আমাদের দেশে ওয়াজ খুব কম হয় আওয়াজ বেশি হয় আওয়াজ শুনলাম কিন্তু অন্তরকে জাগ্রত করলাম না অনুভূতি আসলো না সচেতন হইলাম না ডাক দিতে হয় আমি একজন গুমন্ত মানুষকে জড়াইবার জন্য ডাক আমার তাকে যদি তার ঘুম না জাগানি হইল না ডাকা হইল বুঝেন না একটা মানুষকে গোম থেকে জাগাইবার জন্য আমি ডাকলাম কিন্তু আমার দাকে যদি তার ঘুম বাংল না হইল না ডাকা হইল গুমন্ত মানুষের অন্তরে তরকার সম্পর্কে চেতনা দান করার জন্য করা যদি কোরআনের কথা বললাম হাদিসের কথা বললাম বললাম কবরের কথা বললাম কিন্তু অন্তরে যদি আমার প্রকাল সম্পর্কের চেতনা আসল না ওয়াজ হইল না আওয়াজ হইল কথা বলেন ওয়াজ হইল না আওয়াজ হইল এখন বলুন আমাদের দেশে ওয়াজ বেশি হয় আওয়াজ বেশি হয় ওয়াজ বেশি হয় না আওয়াজ বেশি হয় যে আওয়াজ আমাদের অন্তরের অন্তর তলে পড়ছে না যে আওয়াজ আমাদের কর্ণকরে প্রবেশ করে না যদি কুরানের আওয়াজগুলি আমাদের অন্তরের ভিতরে আমাদের অন্তরে যদি স্থান পাইত এই আওয়াজগুলি আওয়াজ এই আওয়াজগুলি দ্বারা আমাদের আমরও সংশোধন হইয়া যেত আমাদের আহ্লাপ সংশোধন হইয়া যাইত আমাদের চরিত্র সংশোধন হইয়া যাইত যতই ও আর্জ শনি আমাদের অসৎ চাঁদ বায় কেন আসলে ওয়াজ নয় আওয়াজ আমি আপনাদেরকে জানতে চাই আপনাদের কাছে জানতে চাই আপনারা ওয়াজ চান আওয়াজ চান না ওয়াজ চান আওয়াজ চান না ওয়াজ চান ওয়াজ তাহলে ওয়াজ কারে করে আরেকটু ভালো রকম বুঝতে খুললে আপনাদেরকে চেষ্টা করি ওয়াজ কারে ওয়াজ محمد الرسول الله صلى الله عليه وسلم کہ اللہ قران کے مختلف آیات میں ہدایت دیتے ہیں اپ یاد کرتے رہو یاد کرتے رہو اور سورہ اعلی رات ایسے بولیں فاذکر انفاق الذکرات یلکرنا ایاکا و یا ইনামের জীবনের শাস্তিকে যারা ভয় পায় নিশ্চয়ই ওয়াজে তাদের অন্তরে প্রবেশ করে অন্তরে প্রবেশ করে আল্লাহ কে যারা ভয় পায় ও আজ তাদের অন্তরে প্রবেশ করবে যারা আল্লাহর শক্তিকে ভয় পায় না তারা হতবারা অন্তরে প্রবেশ করবে না তাদের কানে আওয়াজ হইয়া থাকবে আওয়াজ তাদের কানে আওয়াজ হইয়া থাকে কবরে যখন মুখির প্রেষ্টা না করমান বন্দা পাতিষ্ঠ বন্দাদেরকে সোয়াল করবে মন হাজার্ম যে তোমাদের হেডারতের জন্য শুনতাম কিন্তু জানি না সে শুনতে কিন্তু জানে না যেই কথা শুনলেও জানা যায় না অন্তরে ঢুকে না কানে তাকে যে আাজ হয় না আওয়াজ আর যাব তোরে ঢুকে তা নাজে বলেন পদচ্ ভয় আছে যাদের অন্তরে আল্লাহ প্রদত্ত শাস্তির ভয় নয় ও আস্তাদের অন্তরে প্রবেশ করবে না তারা হতলা না তাদেরকে জাহান নামের আগুন দিয়া জ্বালায় শাস্তি দই লোকের জীবন সফল যে লোক অন্তর আত্মাকে পবিত্র করল আল্লাহর কথা অন্তরে ঢুকতে দিল নিজের ধন সম্পত্তি আল্লাহ বিদান মতে ফরত করল এর একাংশ আল্লাহ করল আল্লাহকে শরণ রাখো নমাজ আদায় করল তার জীবন সফল তু শির বলেন তুমরা বল তু শিরু হ্যাত দু দুনিয়ার জীবন পাইলে পরকালের জীবন ভুলিয়া যাও আচ্ছা এই রকম মানুষ দুনিয়াতে আল্লাহ কেমনে মাস করেন আল্লাহ বলেন তোমরা যেন দুনিয়া পাইলে পরকাল ভুলিয়া যাও তোমরা ভালো রকম স্মরণ দেখো দুনিয়ায় আর পরকালের দুইটা পার্থক্য আছে এক নম্বর নিম্ন মানের বুক বিলাসের নিম্নমানেরা কটা পার্থক্য হল দুনিয়াতে আর পরকালে দুনিয়ার বুক বিলাসে আর পরকালের বুক বিলাসে দুইটা পার্থক্য একটা পার্থক্য হলো দুনিয়ার বুক বিলাসটা বড় নিম্ন আর পরকালের বুক উন্নত মানের আরেকটা পার্থক্য হইল দুনিয়ার ভূগবিরাস ক্ষণস্থায়ী পরকালের ভূগ চিরস্থায়ী আল্লাহ যে এই কথাগুলি বুঝাইলেন যদি একটা মানুষের অন্তরে কথাগুলি ঢুকতে পারে তাহলে নিম্নমানের ভূগবিলাসের লালসায় উন্নত মানের কাজ ছেড়ে দিতে পারে ক্ষণস্থায়ী বুকবিরাসের লালসায় চিরস্থায়ী ভূগবিলাসের কাজ ছেড়ে দিতে পারে কখনো নয় যার অন্তরে এইটা ডুবতে পারে সেই ব্যক্তি এমন কি কখনো করতে পারে না যারা এমন কাজ করতে পারে তাদের অন্তরে ওয়াজ কোনো দিন ঢুকতে পারে না কাজেই কাজ নিয়ে আমরা অন্তরে ওয়াজ ঢুকছে না কানে আওয়াজ ঢুকছে আমরা যারা পরকালের কাজ বাদ দিয়া শুধু দুনিয়ার কাজ নিয়ে দেখত আমাদের অন্তরে ওয়াজ ঢুকছে না কানে আওয়াজ ঢুকছে আওয়াজ দুঃখে আওয়াজ অন্তরে ওয়াজ না ওয়াজের অন্তরে দুন্দ হইতে পারে না তারা এত বড় দেহ কোট পারে না ওয়াজ অন্তরে ঢুকে তারা এত বড় বুকা হইতে পারে না যত বড় বোকা হইলে উন্নত মানের বুকবিরাজের জন্য কাজ করে না শুধু নিম্ন মানের বুকবিরাজের জন্য কাজ করে জন্য বুক বিশ্রম করে না শুধু ক্ষণস্থায়ী জন্য বিশ্রম করে এত বড় বোকা হইতে পারে এরা এত বড় বুকা হইতে পারে না কি মনে করেন যারা চিরস্থায়ী সুখ শান্তির কোন ফিকির করে না শুধু ক্ষণস্থায়ী সুখ শান্তির করে এরা বুদ্ধিমান না বুকা বুদ্ধিমান না বুকা নিম্ন মানের জন্য কাজ করে এরা বুদ্ধিমান না বোকা বোকা আমরা অধিকার বুকা খাতায় নাম নিজেদের নাম বোকার এই বোকামি দেখে মানুষকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য আল্লাহ নিজে কুরআ শরীফে ওয়াস করেছেন জগৎবাসী মানুষকে ওয়াস করার জন্য লক্ষাধিক পয় নাম্বর পাঠাইছেন যেই যুগে কোন নদী দুনিয়াতে নাই সেই যুগে হোক অগণিত লক্ষ লক্ষ কুটি কুটি নাইবে নবী দুনিয়াতে আল্লাহ মেহরবানি করিয়া বিদ্যমান রাখছেন শুধু মানুষের অন্তরে ওয়াল জোগাইয়া দেওয়ার জন্য বোকামিনাও বুদ্ধিমান হইয়া যাও কোনগল হইয়া চিরস্তরী বুকবিলাস ভুলে যায় না নিম্নমানের ভূগবিলাসের জন্য পাগল হইয়া উন্নত মানের ভূগ বিলাস ভুলে যায় না এই কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাকা বোড়ানী অগণিত নাইবে নবী সে আগত পর্যন্ত বিদ্যমান রাখছেন